আসসালামুকুমত আলহামদুলিল্লাহ নবীনা মোহাম্মি আজমায় সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী ও রিয়াল কিতাব থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো বাবু ইসতেহবাব ইত্তাবসির কোনো ব্যক্তিকে সুসংবাদ প্রদান করা সুসংবাদ দেওয়া মোস্তাহাব এ বিষয়ে আমরা গত দর্শে বেশ কিছু কোরআনের আয়াত আমরা শুনেছি যেই আয়াতগুলিতে আল্লাহরবুল আলমিন কোনো মুসলমানকে যখন কোনো সুসংবাদ শুনেছেন তখন সেই সুসংবাদের বানিয়ে উনি তাকে সুসংবাদের মাধ্যমে তাকে বিষয়টি জানিয়ে দিয়েছেন এ বিষয়ে আজকে সুরে আল ইমরানের উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফানা বলছেন ফানা ফেরেস্তা তাকে দেখে বলল অহু আক ইময়ুসিফুল মেহরাব এ অবস্থায় যে সে মেহরাবে দাঁড়িয়ে সলাৎ আদায় করছিল নামাজ পড়ছিল জাকারিয়া আল ইসালাম জাকারিয়া উনি যখন মেহরাবে দাঁড়িয়ে সলাৎ আদায় করছিল সেই মুহূর্তে আল্লাহর ফেরস্তা তাকে ডেকে বললেন আল্লাহ তালা আপনাকে ইয়াহিয়া নামক ছেলে হওয়ার সুসংবাদ দিলেন আল্লাহ আপনাকে ইয়াহিয়া নামক ছেলে হওয়ার সুসংবাদ দান করছেন तो आल्ला रब्बुल आलमी जकारारी आल सालाम के एके बारे वृद्ध अवस्था जख ना कि तर माथार चूल सदा हो ग शरलि हाड्डीओ पर्त नरम हो गए वृद्ध अवस्थाएं सतान हवारशा नहींहूर्ते जो आल्लाज नही। भावे दुआ कर आयाल्ला वृद्ध अवस्थाते आयाल्ला तुम्हें सन्तान दीते यशा के नई তো যখন সে দৃঢ় আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে তো বৃদ্ধ অবস্থায় যে তোমার জন্য আল্লাহ আরো বলেছেন যখন নাকি ফিরেস্তারা মারিয়াম কে বলছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছে ज कलेमार नाम ईशा अर्थात मारियम आलम से एक आल्लर दिनदार निक्कर बंदी छें आल्ला के स्वामी छड़ा सन्तान दान आल्ला पक्ष एक कलेेमार मध्यमे आल्लाके अल्लाह शुद्ध बोल हो जाओ हो जाए स्वामी छाड़ा मारियमर पेटे आल्लाह तला ईशा आल्सलम के दान তো সে বিষয়ে উনি যখন তাকে সন্তান দান করবে তার আগে বলেছিল যে ইউবাসিরুক আল্লাহ আপনাকে সুসংবাদ জানাচ্ছে একটি সন্তান হওয়ার এরপরে লম্বা কিসা আছে সে বলেছিল আয় আল্লাহ আমার স্বামী নেই কেমনি সন্তান হবে তো আল্লাহ তাল বলছেন যে আল্লাহ তালা ইচ্ছা করলে সব কিছুই সম্ভব এ বিষয় হাদিজ যেটা আছে সেটা হলে আন আবি ইব্রাহিম ওয়াল আবু মুবিয়া আব্দুল্লাহ বিন আবিউফা রাজিয়াল আনহুমা আন্না রসুলাম হাদিজাল আনহা জানালেন কি সুসংবাদ বলে খাদিজা বিফিল তোমার জন্য বিশেষ একটি বাঁশ দিয়ে বানানো একটি ঘর হবে লা লাখা বাফি হিওয়ালা নাসা যেই বাড়িতে কোনো চিল্লানোর আওয়াজ হবে না সোরগোল থাকবে না এবং ওই বাড়িতে কোনো ক্লান্তি পাওয়া যাবে না এমন একটি বাড়ি আল্লাতলা খাতিজাকে বিশেষভাবে আল্লাহ তালা দান করবেন তো এই বাড়ির সুসংবাদ আল্লাহ নবী তাকে শুনালেন তাহলে যে কোনো সুসংবাদ ভালো কোনো খবর হলে তার সুসংবাদ শোনানো কি এটা সুন্নতি কাজ আর এর পরে আমি বললাম যে আজকের দিনটা আমি এই শপথ করে বের হচ্ছে আমি পুরো দিন আল্লাহ নবীর কাছে থাকবো তো আবু মুসা মসজিদে আসলো ফাঁসা আল্লা নবী জিজ্ঞেস করলো আল্লাহ কোথায় ফকাউ তারা বলল হা হুনা এখানে বসে আছে ফা খরাজ আলা আসারিহি আস আল আনহু বলছেন আমি ওনার বিষয়ে খুঁজতে খুঁজতে যেয়ে দেখি যে উনি কুয়াই তিনি প্রবেশ করলেন উনি ওখানে বসে আছেন ফা জাতার হা তো আমি মনে করলাম যে উনি হয়তো সেখানে তার প্রয়োজনই সারতে গিয়েছেন উনি তো আমি দরদা অপেক্ষা করলাম এতক্ষণ পর্যন্ত তিনি ওনার প্রয়োজন মিটিয়ে অজু করে উনি উপস্থিত হলেন فقمت اليه عمرو الركاس جرام فيدا هو قد جلس على بئر عريس تو দেখলাম যে উনি আরিসের কুয়ার উপর উনি বসে পড়লেন এবং কিভাবে বসলেন যে ওনার পাটি কুয়ার মধ্যে ঝুলিয়ে কুয়ার সাইটে বসলেন এবং ওনার হাতুর নিচের অংশটুকুকে খোলা অবস্থায় ছিল এই অবস্থায় উনি খুলে বসে পড়লেন তো রবি বলেন আবু عند الباب فقلت لا اكون البواب رسول الله اليوم উনি বলছেন আমি এই বাগানের দরজায় বসলাম এবং আমি নিজেকে মনে করলাম যে আমি আজকে আল্লাহ নবীর পাহারা দিব দরজায় বসে বলছেন একজন ব্যক্তি এসে দরজায় ঠোকা দিল তিনি হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফাকুল তো আমি বললাম মানহাদা কে ফক আবু বকর তিনি আমি আবু বকর ফকুল তো আল্লাহ রিস দাঁড়ান জায়গা মতো থাকেন আমি আসছি বলছে এরপরে আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম যে দরজায় আবু বকর রাজিয়াল আসেন তাকে আসার অনুমতি দিব তিনি বললেন ই এদান্লাহ যে কারণে হাদিসটা এখানে নিয়ে আসছে আবু বকরকে ঢোকার অনুমতি দাও জান্না এবং তাকে বলো যে তুমি জান্নাতি ফালতু হাত্তা কুলতুলি আবি বাকরমা বলছেন আমি আবু বকরে বললাম যে হ্যাঁ আপনি প্রবেশ করেন আর আল্লাহ নবীসালাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছিলেন ফাদাহ আলা উ বাকর হাত্তা জালাসা আল্লামিনবীসলাম আল্লাহনবীলামের ডান পার্শ্ব যে উনি বসলেন এবং উনিও যেভাবে আল্লাহ নবী কুয়ার পাটের উপরে কুয়ার সাইডে কুয়ার ভিতরে পা ঝুলিয়ে দিয়ে ওনার হাঁটুর নিচের অংশ খোলা রেখে যেভাবে উনি বসছেন ইনিও ডান পার্শে যেয়ে ওই অবস্থায় বসে পড়লেন সোম্মা রাজা তুফা আমি আবার দরজায় ফিরে আসলাম এসে সেখানে বসলাম তো উনি বলছেন ওখ তারা উল হ্যাকনি আমি আমার ভাইকে উজু করতে রেখে আসছি সে আমার পরেই আমার কাছে আসার কথা আমি যে রাস্তায় আসলাম ওকে বলছে আমি যাচ্ছি তুমি এদিকে আসো ফকুল তো ইদুল্লাহ ফুলানি রুইদ আল্লাহ যদি আমার ভাইয়ের কোনো মঙ্গল চায়। তাহলে তাকেও এই জায়গা পর্যন্ত নিয়ে আসবে করে দেখলাম যে একজন ব্যক্তি দরজা ঠোকা দিচ্ছে ফকুল তো আমি বললাম মান হা কে আপনি তিনি বললেন খাত্তাব ওমা রুবনুল্লাহ বলছে আমি অমর ফাুল তো আল্লাহ রিস আপনি তারপরে তাকে অনুমতি দাও এবং তাকে বলো যে তুমি জান্নাতি ফাজি তো ওমর অমর কাছে আসলাম ফাকুল তু আদিনা আল্লা নবী ঢোকার অনুমতি দিলেন এবং আপনাকে জান্নাতের সুসংবাদ জানালেন বাম পাশে এসে যেভাবে আল্লাহ নবী সালাম পা ঝুলিয়ে হাঁটুর নিচের অংশ খুলে রেখে যেভাবে উনি বসছিলেন ইনি ঠিক সেভাবেই তার পাশে যে বসলেন সুম্মা রাজাতু ফা জালাস্তু আমি আবার দরজায় গেলাম আবার অপেক্ষা করলাম আবার চিন্তা করলাম যে আমার ভাইটা যদি আসতো এই মুহূর্তে তাহলে কত না ভালো হতো পাহাড় রাখাল বাপ আর একজন ব্যক্তি আসলো আসার পর দরজা ঠোকা দিল ফাকুল তো আমি বললাম মানহা দা আপনি কেমান আপনি আল্লাহান আমি আল্লাহ নবীকে যে বললাম যে ওসমান রাজি আল্লাহতালু উনি আসার অনুমতি চাচ্ছে উনি বললেন ই এদান্লাহ তাকে অনুমতি দাও অবা শিরুহিল জাননা এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও তাকে জান্নাতের সুসংবাদ দাও আসি বুহু তবে তাকে বলে দাও যে আপনার অনেক কষ্ট হবে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে ফা জি তু ফাকুল তু আমি আসলাম তারপরকে তাকে বললাম ও আপনি প্রবেশ করুন ওই ওয়াসুর কার অসুর রবিল জান্না আল্লাহ নবীসাল্লাম আপনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে তবে মা আলুয়া তু সি বুকা আপনার কিছু কষ্ট সহ্য করতে হবে ফা দাখালা ফা ওয়াজাদ আল কুফকাদ মলি বলছেন উনি যখন কুঁয়ায় আসছেন তো দেখলেন কুয়াতে বসার আর কোনো জায়গা নেই বসার আর কোনো জায়গা নেই ফা জালাসা ওয়া জাহাহুম বি আখার তো উনি আল্লা নবীর সামনে এক সাইডে বসে পড়লেন কালা সাঈদুল মুসাইব সাঈদিন মুসাইব রাবি তিনি বলছেন ফাউল তুহা কুবু রাহু আমি এই ঘটনাটা পরবর্তীতে পর্যবেক্ষণ করে দেখলাম যে এই ঘটনার সাথে ওনাদের মৃত্যুর বড় সম্পর্ক আছে মৃত্যুর বড় সম্পর্ক আছে কারণ আল্লা নবী ইন্তেকার করেছেন তারপরে কার কবর আবু বকরের কবর ওনার পাশেই আর তার পাশ্বেই ওমর রাজে আল্লাহ তাল্লা আনহন কবর এই তিনটা কবর একসাথে আছে আয়সা রাজা আল্লাহ আনহার ঘরেই তিনটি কবর দেওয়া হয়েছে আর ওসমান গণী রাজা আল্লাহ তালন ওনার কবর দেওয়া হয়েছে বা কেউ লার কাদে ওনার কবর দেওয়া হয়েছে অর্থাৎ কবরের জায়গা সেখানেই পরিপূর্ণ হয়ে গেছে সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা সুসংবাদ দেওয়ার অধ্যায় নিয়ে আলোচনা করে আসছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার উপস্থিত হবাইডেন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 So, if Jesus Christ, peace be upon him, bide for three days, who control the world? That means, if him God bide? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to Dr. Jaakiret Shange Alapkori, every day, every day, and every day, in Bangladesh, and every day, in Bangladesh. Peace TV, Bangladesh. Shaiq Abdul Rajak. কালের সিগারেট গরু এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া अपछंद क्या नष्ट करतेमान देखु निषिधल परवर्ती अनुष्ठान पिसाए আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা সুসংবাদ প্রদান করার বিষয়ে যে অধ্যায় রয়েছে রিয়াজসালেহীন এ বিষয়ে আমরা বিরতির পূর্বে আলোচনা শুনে আসছিলাম এবং আমরা দীর্ঘ একটি হাদিস আমরা শ্রবণ করেছি যে আল্লাহ নবী তিন জন ব্যক্তিকে উনি দুনিয়ায় সুসংবাদ দিয়েছেন শুধু তিনজন নয় দশজন সাহাবিকে দুনিয়ায় উনি সুসংবাদ দিয়েছেন এবং উনি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে আবুবকরও জান্নাতি অমরও জান্নাতি তবে ওসমান জান্নাতি কিন্তু তাকে কষ্ট করতে হবে আমরা জানি যে ওসমান এ গণী রাজিয়াল্লাহ তালু উনি ইসলামের তৃতীয়তম খলিফা ওনার শেষ পর্যায়ে খেলাফ হতে শেষ মুহুর্তে এসে ওনাকে মসজিদ থেকে বিরত রাখা হয়েছে মসজিদের সলাচ আদায় করতে যেতে দেওয়া হতো না মসজিদে নবাবীতে এবং যে মিষ্টি কুয়া যে কুয়া সম্পর্কে আল্লা বলেছিলেন যে এই পুরা মুদিনায় একটি কুঁয়া আছে যা ইহুজুদের দখলে আর সেই কুয়া থেকে পানি পান করতে গেলে ট্যাক্স দিতে হয় তো আল্লা নবী বলেছিলেন যে এই কুয়া যে কিনে মুসলমানদেরকে অক্ষ্য করে দিবে আমি তার জন্য জান্নাতে সুসংবাদ দিলাম ওসমান এখানে বলেছিলেন আমি এই কুয়াটাকে কিনে মুসলমান জন্য অপ্য করে দিলাম আল্লা নবী বলেছিলেন যে ওসমান তোমাকে জাননাতে যাওয়ার জন্য এই একটি কাজই যথেষ্ট কিন্তু ওনার খেলাফতের শেষ অবস্থায় যে। ওনাকে মসজিদে আসতে নিষিদ্ধ করা হলো নামাজ পড়ার জন্য এবং সেই মিষ্টি পানি পর্যন্ত ওনাকে দেওয়া হলো না এবং ওনার বাড়িটাকে থেকে ঘেরাও করে রাখা হলো এবং সর্বশেষ ওনার বাড়ির ভেতরে ঢুকে উনি কোরআন পড়া অবস্থায় কোরআন পড়ছিলেন সেই মুহূর্তে শহীদ করে দেওয়া হয় ওনাকে জরুম করে শহীদ করা হয়েছে তো এই জন্য আল্লাহ নবী প্রথমেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে আপনি জান্নাত প্রবেশ করবেন তো অবশ্যই কিন্তু তার পূর্বে আপনাকে কিছু কষ্টের শিকার হতে হবে সম্মানিত ও দর্শক মনুলি ঠিক এই ধরনের আর হাদিস সেটাও লম্বা হাদিস যেটা আমি সংক্ষিপ্তভাবে বাংলায় শুধু আপনাদের সামনে বলি সেটা হলে আবু রাজ আল্লাহ তিনি বলেন যে আমরা এক সময় আল্লাহ ইসলাম পাশে বসেছিলাম আমাদের মাঝে ছিলেন আবু অকর এবং অমর আজ আল্লাহ তো তিনি হঠাৎ করে আমাদের মাছ থেকে উঠে চলে গেলেন আল্লাহ রা সাল্লাম এবং উনি দূরে চলে গেলেন তো উনি যখন দূরে চলে গেলেন এবং ফিরে আসতে দেরি করলেন তো আবু বকর বলছেন যে আমি ওনাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে গেলাম যে গেলেন কোথায় উনি তো যে দেখলাম যে আনসারির একটা বাগানে উনি অবস্থান করছেন বাগানের ভিতরে আছে তো আমি বাগানের দরজা খুঁজতেছি দরজার কোন দিকে দরজা খুঁজে পেলাম না না পেয়ে দেখলাম যে একটা নালি যে নালি দিয়ে পানি যাচ্ছে বাগানের ভিতরে বাহিরে কোনো কুয়া আছে কুয়া থেকে পানি বইয়ে যখন বাগানের ভিতরে যাচ্ছে আমি কি করলাম আমি নিজেকে ছোট করে শিয়াল যেরকম কোন ছোট্ট জায়গা দিয়েছে প্রবেশ করার চেষ্টা করে আমি সেভাবে ওই বাগানের ভিতরে আমি ঢুকে বললাম বললাম যে আপনি আমাদের মাঝে ছিলেন হঠাৎ করে উঠে চলে আসলেন তা আমরা ভয় করলাম যে কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করে বসে কি না তো আমি প্রথমে ভয় করেছি এবং আপনাকে খুঁজতে খুঁজতে এখানে বের হয়ে চলে আসছি ফাকুন্ত আউ আলুমান ফাজা আমি সর্বপ্রথম যে আমি আপনার বিষয়ে ভয় করেছি ফ আতাই তুহাদ আলহাই আমি এই বাগানে এসেছি ফাহ শ্রীগাল যেরকম সে ছোট হয়ে কোনো জায়গায় ঢোকে আমি ঠিক সেভাবে এই নালি দিয়ে আমি এখানে ঢুকেছি ফাহা উলায় নাস ওয়ারাই বলছেন আমার পিছনে যারা লোক ছিল আবু বকর ছিল ওমরা ওমর ছিলেন তারা তো আপনার অপেক্ষায় আছে ফাকাল তো আল্লাহ নবী বলেন ইয়াবা হরাইরা তুমি আমার এই দুই জুতা নিয়ে তুমি যাও كما لقيت من ورى هذا الحائط يشهد الله لا اله الا الله مستخنا بها قلبه فبشره بالجنه اي باكানের দেওয়ালের পিছনে যে তুমি জাকেই তুমি সাক্ষাৎ পাবা আর সে যদি এই কালমা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এটা ইয়াকিনের সাথে যদি গো সাক্ষাৎ দেয় তাহলে তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিবা এই বিষয় আরো তারপরে উনি আবু বকরকে পালেন অমরকে পালেন তাদেরকে উনি জানানাতে সুসংবাদ দিলেন তো যেহেতু ফাবা শিরহুবিল জাননা জান্নাতে সুসংবাদ জানাও বিধায় ইমাম নবী রাহম্লা এই শব্দের কারণে এই হাদিসটি এই অধ্যায় নিয়ে এসছেন এরপরে আর লম্বা হাদিস যে হাদিসটি ইবনের সোমামা রাজি আল্লাহু তালহ তিনি বলেন অমর বিন আস রাজি আল্লাহ তালাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন উনি দেওয়ালের দিকে চেহারা করে উনি কাঁদছিলেন ফাজ হু ইয়াকুল তখন তার ছেলে অর্থাৎ অমর বিন আস ছেলে এসে তাকে বলল ইয়া আবা তা হিয়া আব্বা যান আমি তখন ওনা চেহারাটা ঘুরে আমাদের দেখি করলেন ফকল এবং বললেন্লাহ আন্না মোহাম্মদ রসুর বলছেন আমি সবচাইতে উত্তম পুঁজি যেই পুঁজিটা আমি নিয়ে মৃত্যুবরণ করব। সবচেয়ে মূল্যবান পুঁজি যেটা আমার কাছে আছে যেটা আমি মনে করি সেটা হলেই শাহাদ আন্না মুহাম্মদ রসুরুল্লাহ এ একটা বড় পুঁজি যেটা আমার কাছে আছে ইন্নি কতকুন্ত আলা বলছে আমার জীবনে তিনটা বড় উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদেরকে বলছি ঘটনা কি বলছেন লাকত রায়তুনি ওমা আহাদুন আসাদা বুক জলী রসো মেন্নি তিনি বলছেন যে আমার এক সময় এমন অবস্থা ছিল যে আল্লাহ নবী ইসালাম আমার কাছে সবচাইতে বেশি ঘৃণিত ব্যক্তি বলে আমার কাছে পরিচিত ছিল এমনকি আমি সবসময় এটা চেতাম যে আমি যদি কোনো সময় ওনাকে মারার যদি কোনো আমি সুযোগ পেতাম তাহলে আমি ওনাকে হত্যা করে দিতাম বলছেন ফালাও মুত্তু আলা তিলকাল হাল আহলিন নার যখন এই অবস্থায় আমি ছিলাম সে অবস্থায় যদি আমি মারা যাতাম তাহলে আমার ঠেকানা কোথায় হয়তো জাহান্নাম আমার ঠেকানা কোথায় হয়তো জাহান্নাম ফালাম্মা জাল আল্লাহুল ইসলাম ফি কালবি এরপরে আল্লাহ তালা আমার অন্তরে যখন ইসলাম দিয়েছে আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন আমি একদিন আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আমার হাতটি আমি ওনার কাছে বায়াতের জন্য প্রসারিত করলাম ফাইয়া হু কাবাস্তুয়া দি উনিও যখন ওনার হাতকে আগে বাড়ালেন ফাঁকা বাস্তু আমি আমার হাতকে টেনে নিলাম আগে বললাম বায়াত করব ইসলাম গ্রহণ করব হাত বা আগে বাড়ান উনি যখন হাত আগে করলেন আমি আমার হাতকে পিছিয়ে নিলাম ফাঁকর বললেন মা এলাকাইয়া আমার কি ব্যাপার হে ওমর হাত সরা নিলে যে কলতু বললাম হে আল্লা নবী আমি একটা শর্ত প্রয়োগ করছি আপনার সামনে একটা শর্ত মানতে হবে সে মা দাতাস্তারিদ কি শর্ত তোমার আমি জীবনী বড় বড় অন্যায় করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছি তো সেই গুণাগুলিকে আল্লাহ মাফ করবে তো আল্লাহ ইসলাম কানা হে অমর তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইসলামের পূর্বে যত অন্যায় আছে আল্লাহ তালা সব মাফ করে দেন সুবাহ যে ব্যক্তি করবে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেন ও মা কানা আহাদ আহবা ইলাই নসুরাম বলছেন এই দিনের পর থেকে নে ইসলাম গ্রহণ করার পর থেকে নে। आमार होलो, सुभान आल्ला नबी सलमार सब चाहते बिय व्यक्ति गण्य हल सुबह उन्नी भाके यत बसी श्रद्धा और गम्भीज्यतार कारण भलार कारण और दिखे तकइए देखते परम करतम उन्नी बोलार जीवन को दिन अपरिसीम মর্যাদার গম্ভীর্যতার কারণে আমি কোনো দিন চোখ ভরে ওনার দিকে তাকাইয়ে দেখতাম না যার জন্যে তুমি যদি আমাকে বলো যে আল্লা নবী কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল তো আমি সেটাও সঠিকভাবে বর্ণনা করতে পারব না ওনার ব্যক্তিগত এটা অবস্থা উনি বর্ণনা করছেন বলছেন তখন যে অবস্থাটা ছিল অর্থাৎ ইসলাম গ্রহণ করেছি ওনার ভালোবাসা আমার অন্তরে প্রবল আমি ওনার আনুগত্য করার জন্য সবসময় রেডি এবং ওনার এই ভালোবাসা নিয়ে আমি যদি সেই সময় মৃত্যুবরণ করতাম লা রাজা আতু লা আকু ওনার নামিন আহেল জানা তাহলে আমি ডাইরেক্ট জানাতে চলে যেতাম এরপরে আমার মাথায় এমন কিছু দায়িত্ব আসলো তো এই অবস্থায় আমি আমার অবস্থা কি হবে আমি জানি না এখন যে অবস্থায় আমি মৃত্যুবরণ করছি পরবর্তীতে দুনিয়ার ঝামেলা আমার উপর অনেক কিছু চেপে গেছে তো এখন যে কি হবে এটা আমি নিজে বলতে পারছি না ফাইদা আনা মুহাতান ওয়ালা না আর তো শোনে রাখো আমি যদি এখন মারা যাই তাহলে আমার সাথে যেন কোনো বিলাপকারিনী চিল্লায় যে সমস্ত মানুষরা কাঁদে এরা যেন কেউ আমার জানাজায় না আসে ওলা না এবং আগুন যেন সঙ্গে করে যেন আমার জানাজায় কেউ না আসে ফাইদা দাফন তুমনি তোমরা যখন আমাকে দাফন করবে ফাশান্ন আলাইয়া তোরা সান্নান তো মাটিটা একটু আস্তে আস্তে আমার কবরে মাটি ফেলাবা সুম্মা আকিম হাওলা কবরি কাদামা তুনহার জুজুর বলছেন এরপরে আমার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবা আমার কবরের পাশে যতক্ষণ পর্যন্ত একটা উঁটকে জবাই করে তার গোস্তকে বিতরণ করতে যত সময় লাগবে এত সময় দাঁড়িয়ে তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবা এবং আমাদের দোয়া করে থাকবা ফেরেস আমার কাছে আসবে আমি তার কি প্রতি উত্তর দেই আমি সেটাও আমি জানতে চাই সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী হাদিসটি ইমাম মুসলিম রাহেবাহ বর্ণনা করেছেন তো এখানি কয়েকটি বিষয় যেটা আমরা জানতে পারলাম সেটা হলই যে একজন সাহাবি সে তার নিজের ব্যক্তিগত আবেগ সে প্রকাশ করল যে এক সময় আমি জাহেল ছিলাম ইসলামের পূর্বে ছিলাম তখন আল্লাহনবীকে ঘৃণা করতাম ইসলাম যখন গ্রহণ করলাম তখন উনি সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমার তো মানুষের জীবনের স্তর আছে কখনো এক অবস্থা কখনো আরাক অবস্থা কখনো আর অবস্থা তো বলছেন ইসলাম পূর্বের সব গুণা মাফ করে দেয় এবং তৌবা পূর্বের সব গুণা মাফ করে দেয় হজ পূর্বের সবগুণা মাফ করে দেয় হিজরত পূর্বে সবগুণে মাফ করে দেয় উনি বলছেন পরবর্তীতে মৃত্যুর সময় যে উনি যে ওসিৎ করেছেন তার ছেলেকে যে তোমরা কবরের পাশে দাঁড়িয়ে অতক্ষণ পর্যন্ত দোয়া করবা যতক্ষণত উঁট জবাই করে গোষ্ঠ বিতরণ না করা হয় তো এটা তার ব্যক্তিগত আমল সে নিজেই একটা ওসিয়ত করেছে কিন্তু আল্লাহ নবী সাহাশালাম কোনো সাহাবিকে বলেছে যে উঁট জবাই করে গোস্ত বিতরণ করতে যতক্ষণ দাঁড়াতে হয় অতক্ষণ দাঁড়িয়ে দোয়া করো এটা নয় বরং আল্লাহ নবী থেকে যেটা দোয়া সাব্যস্ত সেটা হলেই উনি বলছেন তোমার ভাই যা কবরে রাখলা তাকে প্রশ্ন করা হবে তোমরা তার জন্য দোয়া করো এবং এই দোয়া পরও আল্লাহম্মরিল্লাহ আল্লাহম্মা সাব্বিত হো আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে প্রশ্ন উত্তর দিতে তুমি তাকে মজবুত করে দাও তো এই দোয়া সুন্নত সম্মানিত ছোটাও দর্শক মন্ডলী আমরা সুসংবাদ দেওয়ার বিষয়ে যেটা অধ্যায় ছিল এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসলাম পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক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 विश्वजहान परिचालनारुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफ उद्दीन बिल्ल मदल तुन्नार आलो के जीवन गड़ारे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 साढ़े एगारोटाएदे और रात रारोटाय भारत पीजी बांगलाय